আসসালামু আলাইকুম রহমতুল্লা কোন কোন আলেম চেয়ারে বসে নামাজ হবে না বলে মত প্রকাশ করছেন আপনার মত কি আমার তো নিজস্ব কোনো মত নাই মত হইল কোরআন সন্হার মত একজন আলেম তিনি কোনো দলের পারে না। কোনো আলেম তিনি কোন দলের না কোন দলের মুখপাত্র না কোনো সংগঠনের মুখপাত্র না বা কোন প্রকারের গোষ্ঠীর মুখপাত্র না একজন আলেম হবেন কোরআন এবং সুনার মুখপাত্র তিনি দল মত নির্বিশেষে কোরআন এবং সুন্না যা বলে ওইটাই তার মত মানে আমাদের নিজস্ব কোনো মত নাই কোরআন এবং সুননার যে মত আমাদেরও সেই মত এখন প্রশ্ন হবে যে চেয়ারপার্সন আমাদের ব্যাপারে কোরআন সুনার মত কী এটা আমার মত জানা এটা জরুরি না আর আমার মত মানা না মানার মধ্যে শরীর কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু কোরআন এবং সন্ন্যার মতামত মেনে নেওয়ার ব্যাপারে প্রত্যেক মুমিন বাধ্য মানতেই হবে আচ্ছা কোন কোনো আলেম চেয়ারে বসে নামাজ হবে না এরকম মত প্রকাশ করতেছেন ইদানিং অনেক দেখা যাচ্ছে তো এ ব্যাপারে শরীরিক মতামত হল আপনার কোনো মানুষ কোনো মুমিন যখন চলাত আদায় করবেন তার জন্য কেয়াম ফরশ দাঁড়িয়ে চলা তদায় করা পরশ তিনি দাঁড়িয়ে চলা তদায় করবেন এবং যেই যেই শরীর রোপণগুলো চলাতের তার সঠিকভাবে আদায় করা যতক্ষণ সম্ভব তিনি সেভাবে আদায় করবেন অর্থাৎ শারীরিকভাবে কেয়াম একটা ফরশ রুকু একটা ফরশ স্যাজলা একটা ফরশ বৈঠক একটা ফরস এই ফরশগুলো স্বভাবে পদ্ধতিতে আল্লাব যেভাবে ফরস করছেন সেইভাবে আদায় করবেন এখন একজন ভাই অসুস্থ তিনি অসুস্থতার কারণে দাঁড়াইতে পারতেছেন না তো তিনি যদি এমন অসুস্থ হন যে যতক্ষণ দাঁড়াইতে না এতক্ষণ দাঁড়াবেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াইতে পারতেছেন না তাহলে যখন তিনি দাঁড়াতে পারতেছেন না মাথা ঘুরেতেছে পড়ে যেতে পারে তখন তিনি বসে যাবেন কিন্তু যতক্ষণ তার দাঁড়ানোর মতো সামর্থ্য আছে ততক্ষণ তিনি দাঁড়িয়ে চলা তদায় করবেন এরপরে এই ব্যক্তি দাঁড়াইতেও পারেন না অথবা বসতেও পারেন না এমন অসুস্থতা তিনি দাঁড়াইও চলা তালাই করতে পারেন না বসেও চলা তাদাই করতে পারেন না তো তখন তিনি শুয়ে চলা তাদাই করবেন তো মসজিদে তো আর শুয়ে থাকা যাবে না শুয়ে চলা তাদাই করা যাবে না তাহলে তিনি কোথায় করবেন বাসায় চলা তাদাই করবেন এখন দেখা গেল এমন অবস্থা যে তিনি মোটামুটি কোনো কিছুর সাহায্য নিয়ে আশ্রয় নিয়ে তিনি দাঁড়াইতে পারেন কোনো কিছুর লাঠি বা কিছু ভর করে তিনি হাঁটতে পারেন আবার কোনো কোনো সময় তিনি বসতেও পারেন মানে একেবারে এমন না যে তিনি শুয়ে থাকেন বিভিন্ন রকমেরও পরিস্থিতি শরীরের হইতে পারে এই ক্ষেত্রে ওলা মাইকরাম ফতোয়া দিয়েছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর সহযোগিতা ছাড়া চলাদ আদায় করতে সক্ষম হবেন ততক্ষণ সেভাবে আদায় করবেন মানে তিনি দাঁড়াই ফেরতেছেন না বসে আদায় করবেন বা যেই অংশটুকু যেভাবে যতটুকু পাঠতেছেন সেভাবে আদায় করবেন কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে অবস্থায় চেয়ার ছাড়া তার আর কোনো বিকল্প নাই মানে তিনি মাটিতে বসে চলা আদায় করতে পারেন না মস্তিদে এসে তিনি যদি কাতারে বসে চলা আদায় করতে পারেন তার জন্য চেয়ার যায় তিনি চেয়ারে বসতে পারবেন যিনি দাঁড়াতে পারেন উনি তো কোনো অবস্থায় চেয়ার নিলে তার নামাজও হবে না যিনি দাঁড়ানোর মতো সামর্থ্য আছে বা রুকু করার মতো সামর্থ্য আছে সস্তা করার মতো সামর্থ্য আছে তিনি চেয়ার নামাজ করলে তার নামাজে বাতিল আর যিনি বসতে পারতেছেন না মসজিদে আপনি যেভাবে বসতে পারেন ওই ফাঁ মেলে দিয়ে বসতে পারেন আপনি বা আপনি যে কোনো উপায়ে বসতে পারেন তা তাহলেও চেয়ার নামাজ আয় হবে না কিন্তু বসা যায় না তিনি বসতেও পারেন না দাঁড়াইতেও পারেন না কিন্তু চেয়ার দিলে উনি চেয়ারের উপরে বসতে পারে তাহলে ওলামাইকেরাম বলছেন শাহ বিন বাজ রাহমা উল্লাহ শাহেখ ওসাইমিন রাহমাউল্লাহ শাহেখ আলবানি রাহমাউল্লাহ সকল ওলামাইকেরামের ফতোয়া হইল এরকম পরিস্থিতি তৈরি হলে তখন চেয়ারে চলাতাই করা যায় তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে যাই দেবে কিন্তু আমাদের দেশে ইদানিং যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হইল যে অনেক ভাইয়েরা দেখা যায় বেয়াম করে সকালে হাটে সকালে হাঁটতেছে বাজারে যাইতেছে বাজার করতেছে সব স্বাভাবিক কিন্তু মসজিদে আসলে চেয়ার নিয়ে বসে থাকে এমনকি চেয়ার দিয়ে আগে দখল করে রাখে। এবং চেয়ার একবারে নির্দিষ্ট করা যে উনি আসবেন পরে কিন্তু সোজা ওই চেয়ারে যাই বসে যাবেন ওনার চেয়ার নড়াচড়া করা যাবে না একদিক থেকে আরেক দিকে নেওয়া যাবে না রকম হইলে তার চলা হবে না এটা ঠিক আছে কারণ এটা তো একটা ফ্যাশন হয়ে গেছে এটা তার একটা আবিজাত্যের প্রতীক মানে এখন চেয়ার অনেকের কাছে একটা আভিজাতের প্রতীক মানে বড়ো লোক বোঝানোর জন্য চেয়ারে চলাতালাই করা তো মানুষ বুঝবে যে উনি এলাকার বড় মাতব্বর বড়ো মুরব্বী হ্যাঁ এইরকম যদি হয় তাহলে চলা পাতেন তাহলে তার চলাতে হবে কিন্তু যদি সত্যিকার অপারক হয় যে তিনি দাঁড়াইতেও পারেন না বসতেও পারেন না কোনো উপায়ে চলাতালাই করতে পারেন না শুধুমাত্র চেয়ারে বসলে কোনোরকম ইশারা ইঙ্গিতে তিনি রুকু করতে পারেন সাজদা করতে পারেন এরকম শরীরের পরিস্থিতি হয় তাহলে তার জন্য ওই ক্ষেত্রে চেয়ারের সহযোগিতা নেওয়া যায় এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে নবী সাল ইসলামের যুগে যদিও মসজিদে এরকম চেয়ারের ব্যবস্থাপনা হয় হয়নি কিন্তু আপনার নবী সাল্লা ইসলাম বাহনের উপরে সলাত আদায় করছেন বাহনের উপরে ঘোড়ার উপরে ওটের উপরে বা এরকম বাহনের উপরে চলাত আদায় করছেন এরকম অনেক হাদিস আছে तो हादीक दाड़ाते बसते हैं ना को उपाय नहीं चेयारे बसते घर सु आदाय कर